ইবনু আব্বাস সদুল্লাহ তাল্হ্ন থেকে বর্ণিত নবী সাল্লাহাল্লাম মক্কা বিজয়ের দিন বলেছিলেন এই বিজয়ের পর আর হিজরতের প্রয়োজন নেই এখন কেবল জিহাদ ও নিয়াদ যখনই তোমাদের বের হবার আহ্বান জানানো হবে তখনই তোমরা বেরিয়ে পড়বে